বাংলা মানবতা সমাধান সেই সমস্ত পক্ষ থেকে কি হওয়া উচিত সে সম্পর্কে তুলে ধরার জন্য এবং কিছু বিধগ্ধ ব্যক্তি ভাইদেরকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের ডাইন পাশে আছেন আমার পাশে আছেন তারপরে আপনাদের পরিপূর্ণ শিক্ষা দেওয়া হয় তাকে আমরা ইসলামিক এডুকেশন নিয়েছি সেখানে তিনটি বিরাট বিরাট দিক আছে তালিম আছে মানে ট্রান্সফরেশন অফ নলেজ আছে তার আছে এডুকেটন আছে মেন্টরিং আছে এবং তার আছে যেখানে ক্যারেক্টার এবং ম্যানারগুলোকে মানুষের মধ্যে প্রথিত করা এবং সেটাকে মানুষের মধ্যে বিকশিত করা তাদের কাছ থেকে নিয়ে আসা এখানে আছে আমরা এখন আলোচনা করতেছিলাম যে ইসলামী শিক্ষার যে এলিমেন্টস গুলো যেগুলো মধ্যে ঢুকাতে হবে তার মধ্যে কি কী আছে তার মধ্যে আমরা আলোচনা করতেছিলাম আলহম আয়াতিহি আল্লাহ তালার কোরআন তেলাওয়াত করা এবং তার আয়াতগুলোকে তেলাওয়াত করা এগুলো ব্যাপক আলোচনা হয়েছে তারপরে ছিল তেজকিয়া করা কিভাবে তার উপরে আমরা ব্যাপক আলোচনা করেছে এখন আমরা তৃতীয় যে এলিমেন্ট যেটা কারিকুলামের মধ্যে ঢুকাতেই হবে এটা হলো তা আলিমুল কিতাব আল্লাহ তালা রসুলকে পাঠানোর পিছনে আর একটা উদ্দেশ্য ছিল যে তিনি আমাদেরকে কিতাবের জ্ঞান দিবেন কিতাবের জ্ঞান কিতাব কাকে বলে কোন কোন জিনিসকে কিতাব বলা হয় আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। আমার পাশে শহীদুল্লাহ খান ভাইকে দিয়ে আমরা আজকে শুরু করতে চাচ্ছি শহীদুল্লাহ খান ভাই আপনার কাছে আমি জানতে চাইব যে কাই ও কিতাব বলতে আল্লাহ তালা কি বুঝিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লা রাসুলিল্লা আলিমুল কিতাব দ্বারা আমরা কি বুঝি আসলে তা আলিমুল কিতাব দ্বারা আল্লাহ আলমিনিম এ কয়েক জায়গায় এভাবে নিয়ে এসেছেন তার মধ্যে সোরা জুমায় আয় এই শব্দটিও আলি মহমুল কিতাব এখানে কিতাব দ্বারা সরাসরি যেটা সকলেই বুঝি আমরা তা হলো উদ্দেশ্য হলো আল কোরআনুল করিম এর সাথে আরো আনুষঙ্গিক অনেকগুলি বিষয় থাকতে পারে তবে এখানে উদ্দেশ্য আমরা সরাসরি বুঝবো যে আলকর আনুল করিম তবে এই করনুল করিমকে আমরা আমাদের কারিকুলামের সাথে যদি এটাকে সংযুক্ত করতে চাই বা এর আলোকে আমরা আমাদের শিক্ষা কি যদি তৈরি করতে চাই তাহলে এখানে অনেকগুলি দিক রয়েছে যেগুলি এর মধ্যে আমরা দুই একটি উল্লেখ করতে পারি তাহলে পৃথিবীর বুকে আল্লাহ রবুল আনমিন এমন একটি গ্রন্থ অতীর্ণ করেছেন যেটি হলো আলকর আনুল করিম এর সবচেয়ে একটি বড় বৈশিষ্ট্য হলো যে যতবার আগ্রহ দিয়ে কোরআনের যে বৈশিষ্ট্য আছে কোরআন দারুণ একটা বই আল্লাহ তাল পক্ষ থেকে দেওয়া দারুণ একটা ওয়াহি যে ওয়াহির কাছে সমস্ত বিশ্বের সারা ওয়াহি যা আগে আসছিল সব মিলান হয়ে গেছে সেগুলো বাতিল হয়ে গেছে একমাত্র কোরআনই হলো আমাদের যদি হয় কিতাব তার সাথে আল্লাহাক অন্য শব্দ যোগ করেন কিতাবুন্সালিট যদি হয় তার সাথে আনসাল্লাহ যোগ করেন এই কাছে শেষ ওয়াহি যেটা নাজির হয়েছে সেটা কিতাবের জ্ঞান যার মধ্যে থাকবে সে চিরজীবনী সর্বোচ্চ অবস্থানে থাকবে কেননা যখন বলা হলো যে তোমাদেরকে বাচ্চা পাঠাইছে তালুতকে তার তোমরা যুদ্ধ করো তাকে মালধন থেকে ওঠার আগে আমি নিয়ে আসবো জিন বললো জিনিস ছিল সেগুলো ও তো আপনি ওঠার পর আল্লাহ এটা এমন একটি কিতাব যেটা শুধু কোনো মন্ত্রের সমষ্টি নয় শুধুমাত্র কিছু নসিহতের সমষ্টি নয় এই কিতাবের মধ্যে সবকিছু আছে এটা নিয়ে হিনুমন্যতা ভোগা যাবে না হিনুমতা শিক্ষা দিতে হবে বলেছেন যে আমরা কেতাবের সম্পূর্ণই বুঝেছি সকল বিধি নিষেধ আদেশ ইমান আমল আকেদা রাজনীতি অর্থনীতি দর্শন সমাজনীতি সকল কিছু কিতাবের কথা আল্লাহ নবীর সুন্দর একটা কথা আসছে যে আল কিতাব যেটা আল্লাহ তালা আমাদেরকে পড়াতে বলেছেন শিক্ষা দিতে বলেছেন নবীলাম আমাদেরকে শিক্ষা দিতে মজার কথা আসছে সেখানে যে যার কিতাবের নলেজ ছিল তিনি কিন্তু বিলকিসের সিংহাসনটাকে আরো দ্রুত নিয়ে আসছিলেন জিন অত কিন্তু নলেজ ছিল তাড়াতাড়ি আমি শাহলি ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি কয়েকটা দিকে ওনাকে ইঙ্গিত করব যে আপনি একটু আলোচনা করুন কিতাবের কোরআন শরীফের মধ্যে কিন্তু বহু ধরনের আহলেম আছে যেটা উনি উল্লেখ করেছেন তার মধ্যে একটা হলো যে আপনি ধরেন সায়েন্স এর তেরোশো পঞ্চাশটি আয়াত আছে এরপরে হল কানুনের আয়াত আছে আমি আমি যখন এটাকে কারিকুলাম এর মধ্যে ঢুকাতে চাইবো এই যে আলিমুল কিতাবকে আমরা নিয়ে আসবো আমাদের শেখ এখন এর উপরে একটু আলোচনা করবেন যে আমরা কিভাবে এটাকে নিয়ে আসতে পারি ধন্যবাদ এক হলো যে কিতাব আরবি শব্দ কিতাব যার সরল অনুবাদ আমরা বাংলায় মনে করি বই কিতাব মানেই বই এটা যে কেউ বুঝবে কিতাব মানে বই যদিও কিতাব বলতে আমরা ধর্মগ্রন্থকে স্বাভাবিকভাবে সকল মানুষই বাংলা ভাষাভাষীরা বুঝি কিতাব মানে একটি ধর্মগ্রন্থ আর এর বাংলায় যদি বলা হয় তাহলে বই বই বোঝানোর জন্যে সাধারণ বই আর ধর্মগ্রন্থ বোঝানোর জন্যে বলে কিতাব কিন্তু আরবির এই কিতাব শব্দটার যথার্থ অনুবাদ হলো মাতুব তার মানে যা লিখিত কলম দিয়ে যা লিখে রাখা হয়েছে তার নাম কিতাব কিতাব মানে এমন কিছু পৃষ্ঠার সমাহার যার মধ্যে লিখিত বিষয় রয়েছে এর নাম কিতাব আল কোরআন আল্লাহ প্রথম লিখে দিয়েছেন কোরআন এমন এক কিতাব যা মাহফুজে লিখিত রয়েছে তারপর রব্বুল আলমিনাজিল করলেন যখনই একটি আয়াত অথবা আয়াতের অংশ অথবা সোরা কয়েকটি আয়াতিলেন যে কলম হলো বিদ্যা হলো পাকি আর কলম হলো তার খাঁচা তো জ্ঞান খাঁচায় আবদ্ধ করে রাখতে হয় এটা ইসলাম শিখিয়েছে এবং কিতাব থেকে আমরা শিখতে পাই শুধু না পাঁচটি আয়াতে বললেন আল্লা কলম কলম দিয়ে তিনি শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন আল্লাহ জানতো না কিন্তু কিসের মাধ্যমে মাত্তুব বিষয়ের মাধ্যমে লিখিত মজার ব্যাপার হলো মোহাম্মদুরসুল্লাহাল জাকিরবুল্লাহ আলম লিখিত বিষয় শিখাতে পাঠিয়েছেন তিনি কিন্তু নিজে লিখতে জানতেন না তাকে বলা হয়েছে উম্মি তিনি নিজে লিখতে জানতেন না এটার লিখতে পারাটা শিকারনি এটা হলো আমার প্রথম বক্তব্য অনুধাবন করা উচিত হ্যাঁ কারণ দ্বিতীয়ত যেটা বলতে চাই যে তালিমুল কিতাব এখানে দুইটি বিষয় একটি হলো তালিম কিতাব প্রথম হলো তেলাওয়াত করা আয়াতের আয়াত কিন্তু কিতাব ও আয়াতের অন্তর্ভুক্ত কিতাব ছাড়াও আয়াত রয়েছে আয়াত আর বিভাষার শব্দ যার সরল অনুবাদ হলো এমন ধ্বংস করা যায় না তো একটি অসংখ্য আয়াত রয়েছে কিন্তু রব্বুল আলমী দুই নম্বর বলেন তালিমুল কিতাব তো তালিমুল কিতাব আল্লাহ রসুল সাল্লা দায়িত্ব বললেন এবং এটা আমাদেরকে মানুষ হওয়ার জন্যে প্রত্যেককে বুঝতে হবে তালিম এবং মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে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 যারা এক আল্লাহর এবাদত করে আল্লাহ আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী কি কি করলে আল্লাহ পাক রাজি হবেন দেখুন ইসলামের স্তম্ভ দেখুন ইসলামের ঘুটি সমূহ দর্শক ভাই ও বোনেরা আমরা আবার ফিরে এলাম আপনাদের কাছে আমি আবার ফিরে যাচ্ছি ডক্টর মুসলিফাইয়ের কাছে একটা বিষয় নিয়ে সেটা হলো যে আমরা ধরেন কিতাব শিখাবো আল্লাহ তালা রসুল যেভাবে শিখে এখানে দুটো জিনিস ছিল কিন্তু যে কোরআন একটা এটা থিওরি গ্রন্থ এবং এই থিওরিগুলো এখন অনেক আছে যেটা তখন দিয়েছিলেন এবং সেটাই এখন প্রমাণিত হচ্ছে এত এই শক্তিশালী। এগুলোকে ব্যাখ্যা আল্লাহর রসুল কিভাবে দিয়েছিলেন সাহাবিদেরকে কিভাবে শিখিয়েছিলেন কোন কোন পদ্ধতিতে শিখিয়েছিলেন আপনি একটু আলোকপাত করবেন এখানে দুটো দিক থিওরি বলতে আমরা যেটা বুঝি ইসলাম যেটা আমরা আল্লাহর পক্ষতে করেছিলামি বলবো থিউটিক্যাল যেটা লিখিত লিপিবদ্ধ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা এই অর্থে মানুষের বানানো থিউরি নয় কোরআনে যেগুলা এসেছে কতগুলো আছে মত হাত যেগুলার ব্যাপারে ব্যাখ্যা করতে বলা হয়নি মিম। এগুলো মুকাহরফ মুকত্তআত রয়েছে কিছু কিছু هو الذي أنزل عليك الكتاب آيات محكمات هن ونعم. أم الكتاب وأخر متشابهات اقل المرء الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه الله مبغضك شكر هو أعوذ بالله من الشيطان الرجيم يس عن الأهل قل هي مواقيت للناس الحج তোমাকে চাত প্রসঙ্গে জিজ্ঞাসা করে তুমি বলে দাও সেটা হলো মাওাকিদ সময় নির্ধারণ করা এবং হাজের আল্লা এই জায়গায় কিন্তু ওই ব্যাখ্যায় জান নাই যে চন্দ্র কেন বড় হয় কেন ছোট হয় আমি জবাব দিয়েছেন কিন্তু এই যে কোরআনের বিষয়বস্তুগুলা তৎকালীন কোরআনের আয়াতের অর্থ অনেক ব্যাপক যুগোপযোগী সর্বযুগে মানুষের চাহিদা অনুযায়ী তার সঠিক ব্যাখ্যা সামনে চলে আসবে যুক্ত করতে চাই আল কোরআন এমন একটি কিতাব এমন আল কিতাব যে কিতাব সবার জন্য পাঠ্য সকলের পাঠ্য পুস্তক কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীতে এমন দ্বিতীয় আর কোনো একটা পাঠ্যপুস্তক পাওয়া যাবে না যা সবাই পড়তে পারে সকলের প্রয়োজন মিঠাই একটি একটি কিতাব সবার জন্য সিলেবাস মজার ব্যাপার হলো সবারই খাদ্য রয়েছে এখানে তবে আমাদেরকে এই কিতাব থেকে পাঠ্য অন্তর্ভুক্ত করতে গেলে যার জন্য যতটুকু প্রয়োজন প্রযোজ্য ততটুকু করতে হবে উনি আমাদেরকে ভাগ ভাগ করে পড়াতে বলছেন তার মানে উনি বলতে চাচ্ছেন যে আমরা প্রাইমারি সেকেন্ডারি কলেজ ইউনিভার্সিটিতে নানাভাবে তালিমুল কিতাব কেমন করব আমি আপনাদের কাছে আটটা জিনিস জানতে চাচ্ছি আমি এখন আমি আমাদের ভাই খান সাহেবের কাছে যাব তার কাছে আমি জানতে চাইব শহীদুল্লাহ খান ভাই আপনি আমাদেরকে বলুন যে কোরআন শরীফে তো আল্লাহ তাল্লাহ বলেছেন আকিমুসাল্লাহ তিনি বলেননি যে রুকু কিভাবে করো সেজদা কীভাবে করো এইগুলো যখন শাহবা কিরাম শিখতে চাইলেন এমন একটি গ্রন্থ যেটি আল্লাহ রাবুল আলমিন এর মাঝে শুধু মৌলিক নীতিমালাগুলি উল্লেখ করেছেন মৌলিক বিষয়গুলি উল্লেখ করেছেন সব বিষয়গুলি সবিস্তারে এখানে আল্লাহ রাবুল্লাহ আলমিন তুলে ধরেননি এই জন্য আয়সালা কেউ যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসুল সাল আলি হোসালামের হুলুক সম্পর্কে তখন তিনি বললেন জি তার চরিত্র তখন বলেন কানা হু আল কোরআন যে কোরআন হলো এটা একটা গ্রন্থ লিখিত কিতাবের মাঝে কিন্তু বাস্তবাল গ্রন্থ যিনি তিনি হলেন আল্লাহ আল্লাহ রবী আলমিন বিষয়গুলিকে সংক্ষিপ্ত ভাবে বা অপষ্ট ভাবে বর্ণনা দিয়েছেন আল্লাহ রব আলমিন এগুলিকে বিস্তারিত ব্যাখ্যা দিবেন রাসুল মুহমদ সাল আলী হোসালাম এখানে কয়েকটি বিষয় লক্ষ্য করতে পারি এখন তাহলে কিভাবে আমরা রাসুল সাল আলী হোসালাম এখন আমি আর একটা কথা বলবো যে কোরআনকে আমরা শিখলাম আল্লাহ রসুল সাল্লাহ থেকে যখন আপনার মুস্তাহিদদের কাছে আসতেছেন তখন তারা অনেক কিছু পাবে তারা বলেন কিছু বিষয়গুলোতে আপনি তার নীতিমালা কি হবে যদি আমরা কোরআন এমন কিছু জিনিস আমাদেরকে অ্যাড্রেস করতে হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যেটা আমরা কোরআনকে শিখাবো কিন্তু কোরআনে সরাসরি আমরা পাচ্ছি না তখন আমরা ইস্তেহাত করার নীতিমালাগুলো কি হতে পারে তোমার নাই তো আমার করবটা কি দ্বিতীয় ইজতেহাদের ক্ষমতা নাই এত সত্য তারা যা মনে চাই তাই বলে চলেছে যেরকম গ্রামে গঞ্জে এই যে আর বিচার সেদিন হলো নাবালিকা মেয়ে তাকে ধর্ষণ করা হয়েছে সেই মেয়ের উপর দরা মারা হয়েছে এবং এমন ভাবে পিটিয়েছে যে সে মারাই গেছে অবিবাহিতার জবরদস্তি যে না করা হয় সেখানে পাথর মেরে মারতে বলা হয় মৃত্যুদণ্ড কার্যকর করেছে এখানে কাজেই এই যে না জেনে ভুয়া এগুলা উভয়টাই নিষিদ্ধ হাদিস পরিপূর্ণ ভাবে জানেন সাহাবিদের আসার পরিপূর্ণ বিচারকরা কিভাবে বিচারন বিচার করেছেন ইসলামিক জাস্টিস যারা ছিলেন তারা করেছেন সকল কিছু যাদের সামনে আছে তারা পারেন সমাধান পেতে পারি শুধু কোরআন শুধু হাদিস সহ আরো কিছু জিনিস আমরা এখানে নিয়ে আসতে পারি যেগুলোকে আমরা কারিকুলামে যখন দেবো তখন ওরা এখান থেকে আরো নলেজ পাবে এখন আমি শেখ শাহ সাহেবের কাছে যাবো এখন শুধু কি এখানে আল কিতাব বলতে শুধু কি কোরআনকে বুঝাইছে নাকি আর কোনো মানে কিতাব আছে যেগুলো রিলেটেড কোরআন হতে পারে এটা হতে পারে কিনা কারণ ধরেন আমি তো শুধুমাত্র যাব না অনেক বই তারা কি সে সমস্ত বইগুলো কি এর মধ্যে সামিল হতে পারে ধন্যবাদ আমি তিনটি প্রসঙ্গ বলবো এক নম্বর তালিমুল কিতাব তালিম মানেই হলো একজন হবেন মো আল্লিম একজন মোতা আল্লিম একজন শিক্ষক আর একজন ছাত্র কিতাব পড়তে গেলে একা একা নিজে নিজে পড়ে কিতাব শিখা যাবে না এই বিষয়টা বিনয়ের সাথে আমি আমার নিজেকে সবাইকে জানাতে চাই করিম শিখতে হলে শিক্ষক লাগবে আর কি আব্দুল করিম আব্দুল রহিম আব্দুল জব্বার করিমের শিক্ষা দেয়ার একমাত্র শিক্ষক হলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহাল তাই করল করিম শিখতে হবে মোহাম্মদ সাল্লাহ আসলাম যে শিক্ষক ওই শিক্ষকের কাছ থেকে হয়তো আমরা প্রশ্ন করব যে শিক্ষক মানে তো সামনে থাকতে হয় দেখতে হয় প্রশ্ন করতে হয় বন্ধু আপনার আমার সকল জিজ্ঞাসা আপনার আমার সকল প্রয়োজন আপনার আমার সকল চাওয়া পাওয়াকে মোহাম্মদুর রসুল্লাহ কমপ্লিট করে দিয়েছেন তার কথা তার কাজ তার সমর্থন তার গুণাবলীতে সুতরাং কিতাব শিকার জন্যে মোয়াল্লিম লাগবে মোয়াল্লিম হল রসুল সাল্লাহ আলি ভোসাল্লাম আর আমরা সবাই হলাম্মী সবাই ছাত্র কিতাবের ছাত্র হতে হবে এটা বিনয়ের সাথে সবাইকে স্মরণ করিয়ে দিতে দুই নম্বর হল বর্তমানে শিক্ষক লাগবে কিন্তু হাদি শরীফ আছে টাকা পয়সার উত্তরাধিকার রেখে যাননি বরং তারা জ্ঞানের উত্তর সুতরাং এমন শিক্ষক হওয়া চাই যারা নবীদের উত্তরাধিকারী शिक्षक हो नबीर उत्तराधिकारकलें जाना उचित और जो ये यथार्थ शिक्षक केथा यथ सम्मान उत्तर शिक्षक समाज एक जी के माइल फलक माइल्ड स्टोन टीचार समय जुगे परिवारे राष्ट्रीय प्रतिष्ठान तैयारी हवा उचित अल्लाह तौफिकदीन अमीन दुई नम्बर चाहिए तालीम और कितबर प्रसंगे अपनी बेताब बोलते अल कौर अल करीम हाँ याशी की कितब थे कि ना এই প্রসঙ্গে বলতে কাছে রাজিল করেছেন যে তার আল কোরআনকে যার কিছু আয়াত কবি সুস্পষ্ট আর কিছু আয়াত হলো ব্যাখ্যা সাপেক্ষ মুতাশাহ সাপেক্ষ শুধু রব্বুল আলমিন সুস্পষ্ট আদেশ দিয়ে যে বিষয়গুলো নাজিল করেছেন কিতাবের মধ্যে এই বিষয়গুলোকে একত্রিত করে लिखे जुग जो कितबे एक्शत कुरान अल करीम अनुरूप मान कुर करीमर व्याख्या के यथाच भावे समर्थन कर এই সমর্থনের ধারাবাহিকতা আমরা মানুষের কাছে এটা প্রভাইড করতে পারি উপস্থাপন করতে পারি ইন্ট্রোডিউস করতে পারি সে আলোকে আমরা নিজেকে গুলে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ এটা একটা এমন একটা এলিমেন্ট যেটা ইসলামী শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকতেই হবে না ঢুকলে কিন্তু এই শিক্ষা শিক্ষাব্যবস্থা থেকে যারা প্রডিউসড হবেন তারা কিন্তু আশানারূপ মুসলিম হবেন না আশানারূপ জাতির ফলদায়ক মানুষ মারক সত্তা হিসেবে গড়ে উঠবেন না তার দিয়ে কিন্তু সব কাজ হবে না এই আমরা চাই যে আমরা পরিপূর্ণভাবে একজন মানুষকে তৈরি করতে তাহলে ইসলামিক এই কারিকুলামের মধ্যে এইগুলো আমরা ঢোকাবার চেষ্টা করবো ওমাত ওফিক ইল্লাবিলাম আলাইকুম আরহামলি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 मुक्त दान कर रेखे स्रष्टा जीवनित करते हैं बीस्ट टीवी मानवतार समाधान आपनदे डोनेशन और जाकात पाटिए दि बीस्ट टीवी के समर्थन करुन डोनेशन एवं जाकात पाठनो ठिकाना आईआरएफाय अल्ट्रायन बैंक क्वाड्रन कोर्ट 48 गल्थोरपी रोड बर्मिंघम यूके पोस्ट कोड बी15 28 एच शॉर्ट कोड 300083 स्विफ्ट बीआईसी कोड आईबीओ बीजीबी डबल टू आईबैन gb52 বি ফাইভ টু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ইউরো অ্যাকাউন্ট নাম্বার ইউএস ডলার অ্যাকাউন্ট টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট পিস মানবতার সমাধান